পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লা নামে শুরু আহল্লিত ও মুশ্রিকদের মধ্যে যারা কাফির ছিল তারা প্রত্যাবর্তন করত না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসত অর্থাৎ আল্লাহর একজন রসুল যিনি আবৃত্তি করতেন পবিত্র সহিফা যাতে আছে সঠিক বিষয়বস্তু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 अपर कित प्रा विभ्रांत प्रमाण आसार पर छाड़ा निर्देश खाटे मने एक भाव आल्लर इबादत कर नाम कायम कर जठिक धर्म كتاب দের মধ্যে যারা কাফির তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে তারাই সৃষ্টির অধম যারা ইমান আনে ও সৎকর্ম করে তারাই সৃষ্টি সেরা উহুমবিহীম তাদের পালন কর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান চিরকাল বসবাসের জান্নাত যার তলদেশে নিরী প্রবাহিত তারা সেখানে থাকবে অনন্তকাল আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট এটা তার জন্য যে তার পালন কর্তাকে ভয় করে